সিল্ল হিহ মহি উ সবিলি আদৌ ইর লোহি আশু রিতি ও সুবহ নম লোহিওম অন মিন মুশ্রিকে كتاب الله دستور و خير الخلق اسوتنا وسنته جنان نوري ليهدي الحق ارشدنا كتاب الله دستور و خير الخلق بسنته جنان نوري بهدي الحق ارشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلا نوري لهدي الحق أرشدنا فذمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تميزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرفنا ফলনা আলবাদমুখী চসা মখনা ما يميزنا السلام عليكم রহমত الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان لا الله وحده لا شريك له واشهد ان صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلف الله تعالى بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيد واشهد أن لا إله إلا الله وحده لا شريك له اقرارا به وتوحيد واشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيد أما بعد فهذا اعتقاد الفرقة النازية المنصورة إلى قيام الساعة أهل السنة والجماعة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 হয়তো সরকারি ঘোষণা কিভাবে হয়েছে জানা নেই ত্রিশ যদি পড়া হয়ে থাকে তো আজকে হচ্ছে প্রথম জিলকাদ প্রথমশি আজকে আমরা শুরু করছি আল্লাহ খুব তাড়াতাড়ি এই সাপ্তাহিক এই কোর্সে দর্শে আমরা এই সংক্ষিপ্ত কিতাবটি আকিদা আল ওয়াসেয়া এই কিতাবটি আমরা শেষ করব এত সংক্ষেপে নয় सबकि ना लम्बा नए कैक बच्चर ले सब रकम व्याख्या सम्भव जो शुद्ध अनुबाद कर मात्र कैक सप्ताह शेष होती रेकर्डे जा बसि विस्तारित कर এই সীমিত জ্ঞানে ধরবে না অনেক সূক্ষ্ম কথা রয়েছে যেগুলো ধরবে না সেটা বিরক্তির কারণ হবে আর বেশি লম্বা হয়ে যাওয়া অনেক সময় আপনার হেম্মত হারিয়ে দেবে থাকবে না যার ফলে মধ্যম পন্থা অবলম্বন করবে ইনশাল এই কিতাবের এই মূল কিতাবের নাম হচ্ছে আল আকিদা আল ওয়াসেয়া এর লেখক লেখকের নাম জানা আছে কি। কে বলতে পারেন শেখল ইসলাম এবমা রেহমা উল্লা এটা তার প্রসিদ্ধ নাম শেখল ইসলাম তার উপাধি হ্যাঁ বড় বড় ওলামাইকেরামরা তার এই উপাধি দিয়েছেন উপাধি নিজে থেকে নিয়ে নেওয়া নয় অথবা কারো ব্যক্তিগত দেওয়া নাই কোরআন সন্ন্য আলেম আলমার যুগে যুগে তাকে শেখ ইসলাম খেতাব বা উপাধি দিয়েছেন তার দাদির নাম ছিল তাই না দাদির সাথে সম্পৃক্ত করে ইবিনে তাইমিয়া বলে পরিচিত তিনি তার আসল নাম কি মার্শাল ভালো বলতে পারছেন আহমদ আহমদ না কি আমাদের দেশের নাম উচ্চারণ কিন্তু আছে। যে আহমদ এটাও ভুল আর আর একটা হচ্ছে আহমেদ ইংরেজি থেকে নেওয়া ইংরেজিতে লিখে কি আহমেদ লিখে। যার ফলে আহমেদ বলে ভুল আহমেদ নাই আহমদুল ইয়াতি মেমবাদ ইসমহ আহমদ আর সুসংবাদ দিচ্ছি ইসা আলিস বলছেন বেরাসুলিনাসুলের ইয়াতি মিমবাদি যিনি আমার পরে আসবেন ইসমহ আহমদ যার নাম হবে আহমদ আহমদ নয় আর দেশি মান নাম না হলে নন মুসলিমদের কাছে কাফেরদের কাছে মোহাম্মিদ প্রভেট মুহ না মোহাম্মেদ নয় মুহাম্মদ মোহাম্মদ রসুর তাই না জি মনে নাম জৈনুল আবেদিন শুদ্ধ নাম জৈন আমার দেশের লোকের কি বলে জিনিস বিকৃত আহমদিন আব্দুল হালিম ইবিনের নাম আল আকিদ আওয়াসেথিয়া আল আকিদ আ এই কিতাবের নাম যে এই যে নাম এই নামের অর্থ করতে গিয়ে এক অনুবাদক ভুল করেছে হ্যাঁ মধ্যম পন্থী কত ভুল বুঝেছে ওয়াসেত হ্যাঁ ওয়াসেত মানে হচ্ছে মধ্যম পন্থা না ওয়াসেত মানে মধ্যম পন্থা নয় ওয়াসে মানে মধ্যম পন্থা যা আল্লাহ ওয়াসাতা এইভাবে তোমাদেরকে মধ্যম পন্থী করেছি আল্লাহ বলছেন ওয়াসাত তো যদি মধ্যমপন্থীদের আকিদা হইত তাহলে কি আছে তো এই অর্থ অনবাদক একজন আল তর্জমা করতে গিয়ে ভুল করছে এ সম্ভব জ্ঞান না থাকার কারণে তো আসলে আকিদা ওয়াসেতিয়া কেন এই কিতাবের নাম এতে রয়েছে আহ্ন জামাতের আকিদা বিশুদ্ধ আকিদা কোরআন সন্না ভিত্তিক আকিদা আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে সাহাবাহাম সম্পর্কে ইমান সম্পর্কে ইত্যাদি ইত্যাদি আউলিয়া কেরাম সম্পর্কে বিভিন্ন দিকগুলি রয়েছে বিশেষ করে আল্লাহ রাবুল আলমিনের আসমা সেফাত নাম এবং গুনাবলী সম্পর্কে বিস্তারিত এতে আকিদার আলোচনা আছে এটা হচ্ছে এই মূল বিষয় একটি শহর রয়েছে ওয়াসেথেন না শেখ হলিহার রহমতোল্লাহ কাছে আহ সাল জামাতের আকিরা সম্পর্কে জানতে চেয়েছিল তাদের উত্তরে এই কিতাবটি লিখেছিলেন এটা একটা চিঠির উত্তর হ্যাঁ আকিদা জাম সম্পর্কে তাদের উদ্দেশ্য করে লিখা এগুলো যেহেতু ওয়াসেত মানে মধ্যম পন্থা না এখানে কি ওয়াসেত নামক শহরের লোকদেরকে পাঠানো আকিদা যে আকিদা লিখে পাঠানো হয়েছিল এই খিতাবের লেখকের নাম জানলেন जन्म कल कन्मशाल हमशो अठा तो कत बच बस हे सब करें देखिएसठ चल्लिस चल्लिस बचर धरें चल्लिस आठाश क्या আটষট্টি মোটামুটি সাতষট্টি থেকে আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি ষাট থেকে সত্তর বয়স হচ্ছে তেষট্টি পরপর তেষট্টি তেষট্টি অধিকাংশ লোকের বয়স আর অধিকাংশ আপনারা চল্লিশ পার করে গেছে তারা বেশি দিনের সময় নেই আপনি যে পার হয়ে গেছে আর বাকি সামনে তারা আছে বা কতদিন ২০ বাইশ বছর অনেকের এইখানে বিষয়গুলি। কল্পনা করি না আমরা শুধু মনে ও পাশের লোকটা মারা গেল আমার মনে আসবেই না নিজের কথা কখনো ভাবেন না আপনারা এ হচ্ছে বর্তমান অবস্থা সরাসরি এখন আমরা কিতাবে যাই কালাল মোহসান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 আলহামদুলিল্লা উল্লেখ করেছেন এই মর্মে তিনি একটি হাদিসের অমল করেছেন যদিও হাদিসটিকে আল্লামা আলমানিরম্লা এবং অন্য আরো তার আগের মহাদ্দরা পরের মহাদেসিনরা প্রায় সকলেই জৈব দুর্বল বলেছেন দুর্বল হাদিস যদি শুধু ওইটি দলিল থাকতো তাহলে তো হাদিস দুর্বল হদীশ চলবে না কিন্তু আমাদের কাছে যে কোনো ভালো কাজ বিসমিল্লা দিয়ে শুরু করার ক্ষেত্রে দলিল রয়েছে। না। হাদিস নাই থাক তাতে যায় আসে না যেমন আমাদের কাছে প্রথম দলিল হচ্ছে কোরআনিকেরিম করিমের প্রত্যেকটি সুরা শুরু করা হয়েছে বিসমিল্লা দিয়ে একমাত্র সুরায় ছাড়া। তার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে তাহলে আল্লাহ যে যত রাজা বাদশা শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন সেই চিঠি শুরু হয়েছিল কি দিয়ে বিসমুল রাহিম তাই না সালাম চিঠি লিখেছেন বিলকিস ইসলামের দাওয়াত দিয়ে চিঠির প্রথম কি ছিল আর নাও যদি থাকত তবু বিসমিল্লা শুরু করা কোরআন এদিস সম্মত এবং বিসমিল্লা আল্লাহর নাম দিয়ে যেকোনো ভালো কাজ শুরু করাই বরকত রয়েছে তারপরে আলহামদুল্লা দিয়ে শুরু করায় বরকত রয়েছে এগুলি হচ্ছে বরকতের কারণ যেকোনো কাজের ক্ষেত্রে সে পানাহার হোক খাওয়া দাওয়াই হোক হ্যাঁ অথবা আপনার ধর্মস্থিত প্রবেশ করছেন বিস্মিল্লা তাই না এইরকম যে কোনো দুনিয়ার কাজ হোক না কেন কিতাব লিখা হোক আর কিতাব পড়া হোক জি বিস্মিল্লা দিয়ে শুরু করা এই মর্মে যে হাদিসটি রয়েছে যদি শুরু না করা হয় তা বেহামদুল্লাহে আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে ফাহু আক্তা সেটা বরকতবিহীন হয় সেটা লেজ কাটা হয় আক্তা মানে হচ্ছে লেজ কাটা লেজ কাটা আর ওরা বলে এমন কোন কিছুকে বস্তুকে যাতে বরকত নেই অন্য অন্য আর একটি হাদিস রয়েছে কলি দিবসিল্লাহ রহমান রাহিম যদি বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে কোন ভালো কাজ না শুরু করা হয় ফাহু আবতার বা ফাহু আক্তা এরকম রয়েছে এহাদিসটি সম্পর্কে বলছেন যে এ হাদিস অধিকাংশ নিকটে কি হাদিসটি দুর্বল এরওয়াউল গলীল আল্লা রহমতুল্লাহ আলের তাতে প্রথম নম্বর হাদিস শুরুতে তিনি আলোচনা করেছেনটিসার অর্থ করলাম তাই না বিসমিল্লা অর্থে একটা প্রশ্ন আমরা বিসমিল্লা বলি বিসমিল্লা মানে কি শুরু করছি শুরু বা মানে সাথে আর ইসম মানে আল্লাহ বিসমিল্লা বা ইসম আল্লাহ বা যুক্ত ইসম আর আল্লাহ বিসমিল্লাহ তাই না আল্লাহর নামের সাথে সব থেকে অর্থ হলো তাই না আল্লাহ নামের সহিত তো শুরু করছি কত করতে পেলেন হ্যাঁ উজ্জ আছে মাসা আল্লাহ আছে এখানে বা আর আসার কারণে ইসমে মে যে কচরা হয়েছে এই হরুফে যার সতেরোটি রয়েছে যে কোনো একটি হুরুফে আসলে ওর জন্য একটা ক্রিয়া ফেল লাগে হ্যাঁ ফেল লাগে যার সাথে সম্পৃক্ত হয় মোতালে হয় সেটা এখানে রয়েছে আমি শুরু করছি আবদাউ বিসমিল্লাহ আবদাও আল্লাহর নামে আমি শুরু করছি বা বিসমিল্লাহে शुरू करज्ज मानले ही चल खूब सहज और कोमारा भाषाविद व्याख्या शुरू करते विस्मिल्ला क्या अनुपा फेल क्रिया उज्ज मानव जमीन अपनी खावा शुरू कर आकलो खेते शुरू कर পান করা শুরু করছেন বলবেন বিসমিল্লা আর বিস্মিল্লাহ লিখছেন বিস্মিল্লাহ আক্তব আমি আল্লাহর নামে লিখছি আল্লাহ নামে কি করছি লিখছি রাহমান এবং রহিম দুটোর মানেই হ্যাঁ উভয় কালের রব্বুল আলমিনের দয়া কে সামিল এক এই দিক থেকে দুনিয়া আখেরা দুটোকে সামিল রহমান ও দুনিয়া ওরা দুনিয়া আখেরাতের আর আর একটা হচ্ছে যে মুসলিম কাফের সৎ অসৎ সকলের উপর যে আল্লাহ দয়া সমস্ত দয়াকে সামিল পরম করুণাম এই জন্য কোন ব্যক্তিকে রহমান বলে ডাকা যায় রহমান ভাই মিস্টার রহমান বল হারাম বলা বলাই যাই এত ব্যাপকতা আছে মোবাইল লাগা অর্থের এত ব্যাপকতা আছে কিন্তু কারণ নাম অত্যন্ত হচ্ছে আব্দুর রহিম হওয়া রহিমের বন্দা তাই না রাহিমের বন্ধা কিন্তু কাউকে আর রহিম না বলে যদি বলে রহিম শুধু রহিম নাকেরা করে করে আলিফুল ছাড়া রহিম দয়ালু অমুক ব্যক্তি বড় দয়ালু হ্যাঁ বলা যাবে জায়েজ আছে কিন্তু ফোলান উন রাহমান বলা আরাম না বুঝছেন না কোন ব্যক্তির নাম যদি রহিম খান হয় জায়েজ যদি অনুত্তম আব্দুর রহিম খান এটি শুদ্ধ হোচিত কেউ যদি আব্দুর রহিমকে রহিম বলে ডেকে দেয় তো হারাম কাজ করল না যদিও তার ওই নাম নয় সুতরাং ছিল না বিকৃত করল কিন্তু রহিম মানুষের ক্ষেত্রে ব্যবহার করা চলবে ব্যবহৃত হয়েছে সুরায় তেষ দিকে লুম রসুল আলি হেম হারিসুন আলি কুমিনা রহিম রাহিম রু ব্যবহারিত হয়েছে রহিম ব্যবহারিত আরবি স্টুডেন্ট যারা রবিবার ক্লাস আছেন আমার বাবা বড় দয়ালু কি বলবেন আবি কবি রন্দার খান নেই মানে বড় দয়ালু হ্যাঁ অতি দয়াল বাপকে নাহিম বললেন রাহিমাতুন কিন্তু রাহমানুন অন্য কাউকে বলা যাবে না আর ওর স্ত্রী লিঙ্গ হবে রাহমান হবে না রাহিমাতুন রহিমা মেয়েদের নাম রহিমা রাখছেন রহিমাতিম থেকে পুরুষ রহিম আর মহিলা হচ্ছে রহিমা রহিমা খাতুন এ কি অর্থ দুটোর শুধু লিঙ্গের পার্থক্য যায় হোক मान हम एला मैं মাবুদ আবাদায় থেকে মাসদার মাহবুদ মফুলের আল্লাহ আবাদ মাহবুদ এর অর্থে তো আল্লাহকে আল্লাহ কেন বলা হয় আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ সত্য উপাস যদি জিজ্ঞেস করে আল্লাহ মানে কি বলবেন আল্লাহ মানে হচ্ছে মাহবুদ আর তিনি হচ্ছেন সত্য মাহবুদ সত্য উপাস তো রহমান আল্লাহ রব আহ মিন দুনিয়াতে কাফের ওপর দয়া করেন তাই না আল্লাহ রহমান কাফের উপর দয়া করেন আর মুসলিমের উপর দয়া করেন রাহিম মমিনের সাথে কেন তার আহজাবলিশাগন রহমতের দোয়া করেন লাইখ রেজাকুমিনা জলুমাত জাতি করে মহান আল্লাহ তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে যান ওয়াকান রাহিমা এবং তিনি মমিনের প্রতি বড় দয়ালু মের সাথে ভাস্যকর যে রাহিম রাহিম আতিল খাস সাতি বিম শেখ সাল ফজাহা বলছেন যে যিনি বিশেষভাবে দয়াকারী বা দয়ালু মেন মমিনদের উপর আর রহমানের অর্থ মুসলিম কাফের এছাড়াও যত মখলুকাত রয়েছে আল্লাহ পতঙ্গ পশু পাখি যত কিছু আল্লাহ রয়েছে সবকিছু অস্তিত্ব পেয়েছে এবং সবকিছুই আপন আপন জায়গায় পরিচালিত হচ্ছে জীব সেগুলো বেঁচে আছে আল্লাহ ফাকে তা পাচ্ছে আল্লাহ আল্লাহর দয়া তারপরে আমরা হামদে ফিরে আসি আল্লাহ লেখ বলছেন যাবতীয় ফাতিহাতে অথবা যে কোনো জায়গায় যখন আলহামদুলিল্লাহ শুরু করি সমস্ত প্রশংসা আল্লাহ আল্হামদু থেকে অর্থ আসে এই আলিফ লাম থেকে আলিফ লাম গ্রামারে কয়েক প্রকার তার মধ্যে একটা প্রকার হচ্ছে যে তাতে স্তিক রাখ রয়েছে মানে যে বিষয়টা মানে যেই শব্দের ওপর আল শব্দটি এসছে ওই বিষয়টার সমস্ত কিছুকে সে সামিল হামদের ওপর যখন আল নিয়ে আসছিলেন তখন এর অর্থ হয়ে গেল কি হ্যাঁ সমস্ত প্রশংসা এই সমস্ত অর্থ আল মানে হচ্ছে এখানে যাবতীয় প্রশংসা যাবতীয় আর হামদ আল হামদ যাবতীয় প্রশংসা ইসলাম আর رسول অন্যান্য ধর্মগুলি دا اور, اور مانسیر ধর্ম। অথবা যেগুলো অন্যান্য আসমানি ধর্ম ছিল আসমানি দিন ছিল কিন্তু সেগুলি বিকৃত হয়ে গেছে অথবা সেগুলি অসম্পূর্ণ ছিল যেগুলো একটা সীমিত যুগের জন্য উপযোগী ছিল কিন্তু কেমত পর্যন্ত সেগুলি মানব জাতির যে উপযোগী নয় সেগুলিকে ধর্ম বলা যেতে পারে যেমন খ্রিস্টানদের ধর্মতাদের একবারে সীমিত চার্চে চার্চের সাথে সম্পর্ক ইয়াহুদিদের ধর্ম তাদের উপাসনালয়ের সাথে হিন্দুদের ধর্ম বারো মাসের তেরোটা পূজা করলে হিন্দু হয়ে যায় বা নামে বললে হয়ে যায় শুধু কাজে কর্মের লাইফে কিছু থাকার না তো জাতিতে হিন্দু হিন্দু ও জীবনেও যদি হিন্দু ধর্মের কোন পূজা পাঠা করে তাও হিন্দু তাই না কিন্তু মুসলিম কি তাই হ্যাঁ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আকি দেয় মুসলিম হইতে হবে এবার বন্দেগীতে মুসলিম হইতে হবে আখ লাখ চরিত্র আদান প্রদান মামলা ব্যবসা বাণিজ্য আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কি হইতে হবে মুসলিম হইতে হবে আর দিন ইসলামের জীবনের প্রতিটি ক্ষেত্রে গাইডেন্স রয়েছে ডিগনির্দেশন রয়েছে অন্য অন্য ধর্মে তা নেই মুঠেই নেই সুতরাং দিন মানে দিন ইসলামের ক্ষেত্রে দিন ইসলামকে ইসলাম ধর্ম বলা অসম্পূর্ণ অর্থ শুধু মানুষের অন্তরের সাথে যাব এটা হচ্ছে যারা ধর্ম নিরপেক্ষ বলবেন কি বলবেন সেটা আপনার ফ্যাক্টর আপনার নামাজ না হ্যাঁ জীবনের প্রতিটি ক্ষেত্রকে দিন ইসলাম সুতরাং দিন ইসলামকে দিন ইসলাম বলবেন ইসলাম ধর্ম বলবেন না হলে ইসলামের জীবনবিধান জীবনের প্রতিটি ক্ষেত্র হ্যাঁ হ্যাঁ আমরা জীবন বিধান বলে আবার ওই যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের অর্থ বুঝাতে চাইছে না কারণ ওরা ইসলামকে আবার শুধু ফুল রাজনীতি করে দিচ্ছে ইসলাম মানে হচ্ছে একটা স্টেট জেনার এটা ভুল ধারণা তাদের ভুল ব্যাখ্যা কিন্তু জীবনের প্রতিরিকা ইসলামকে আপনাকে ফলো করতে হবে আর সেটা শুরু করতে হবে আপনার আকি দেয় বিশ্বাস থেকে এর নাম হচ্ছে দীন হাক হুদা এবং এটি হক দুটো ওখানে রয়েছে আর আরেক জায়গায় রয়েছে সুরায় সুরে ফাথে রয়েছে দিনুল হক কয়েক জায়গা রয়েছে তো এই যে একাধিক জায়গায় রয়েছে আলহদা আল্লাহ হেদায়তিয়েছেন নবীকে আর দুটোর ব্যাখ্যা রয়েছে আলহদা মানে হচ্ছে আল এলম নাকে আল্লাহ উপকারী জ্ঞান এলম নিয়ে পাঠিয়েছেন পাঠিয়েছেন হক তাহলে যখন উপকারী এল হয়ে গেল জ্ঞান অর্জন করার পরে কিসের পালা। আপনি যখন উপকারী জ্ঞান অর্জন করলেন আপনার করণীয় কি এখন আমল করা পালন করা তো দিন সত্য দিন সত্য জীবন বিধান হচ্ছে আল্লাহ নে সৎ আমল সৎ কাজ দিয়ে পাঠিয়েছেন ওয়াহির হক এবং কাজ কর্ম দিয়ে পাঠিয়েছেন একজন মুসলিম জন্য আল এলম নাফে লাগবে ও আল আমালে লাগবে আর তারপরে তখন দাওয়াতের পালা যা সুরে আসরে বলা হয়েছে তাই না এই জন্য আল্লাহ তোমার কাছে কবুল হয় জি কোন আমল কবুল হবে যে আমল হচ্ছে সলেহ আর আমল সলেহার জন্য দুটো শর্ত রয়েছে কি হ্যাঁ একমাত্র আল্লাহর জন্য হবে متدی آلام ایل دان کرسل اللہ, اللہ کربی سلام کی, کی, کی جن মুসলিমরা কমজোর থাকবে না লিউজ হেরাহু আলা করলে যাতে করে আল্লাহ রব আল সেই সত্য দিনকে বিজয়ী করে দেন লিউজ হেরাহু জয়ী করে দেন আলা করলে সমস্ত মতবাদের ওপর সমস্ত পথ ও মতের ওপর সমস্ত দিনের ওপর মানুষের তৈরি করা হোক অথবা অন্য আসমানি কিতাব যেগুলি রয়ে থেকে সেগুলি হোক সমস্ত অথবা মানুষের তৈরি করা যে কোনো থিওরি হোক সমস্ত পথ ও মতের ওপর আদর্শের ওপর আল্লাহ রব আলী সত্য দিনকে বিজয় দান করতে চান অথবা রসুল উল্লাহ সাল্লাহকে বিজয় দান করতে চান এই উদ্দেশ্যে কফা বিল্লাহ শাহিদা এবং মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট বা শব্দটি এখানে অতিরিক্ত এই জন্য বা এর অর্থ হবে না বা মানের সঙ্গে বা এর যে বিভিন্ন অর্থগুলি হয়তো ওগুলো অর্থ কাফা বিল্লাহ শাহিদ মানে কফা আল্লাহ শাহীদ আল্লা সাক্ষী হিসাবে যথেষ্ট আল্লাহ রব্বুলে যাইতে বড় সাক্ষী আর কি হইতে পারে না এই কথা যে সাক্ষ্য প্রদান করছেন যে ইসলাম আল্লাহ দিয়েছেন কিছু জন্য দিন হক এবং হেদায়েত। দান করার জন্য এই কথার যে সাক্ষী আল্লাহ দিচ্ছেন আল্লাহ এবং সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই ওয়াহাদ একক লাখ তার কোন শরিক নেই এত আরম্ভে অত হিদা এই যে সাক্ষ্য প্রদান করছি এই কথার অঙ্গীকার করতো तौहिदान तौहि एकतिदार अंगीकार कर मुखे स्वीकृति दान कर अंगीकार और अंतरे तहिद प्रतिष्ठा क्येकर्मे तौहिदा तो शहदात उल्लेख कर एक आल्ला ত্তের শাহাদাত আরে হচ্ছে রসুলের নবাদ শাহাদ আর সাক্ষ্য প্রদান করছি এবং রহমদ বর্ষিত হোক ওয়াল আলে তার পরিবার তসলিম এবং সালাম বর্ষিত হোক সালাত এবং সালাম বর্ষিত হোক তসলিম মজিদা অতিরিক্ত সালাম সালাম দুটো কথা কেন উল্লেখ করেছেন হুকুম আছে কয়টি হুকুম আছে মহান বলছেন যে নিশ্চয় আল্লাহ রহমত বর্ষন করেন ফেরিস্তারা রহমতে দোয়া করে। সালাতের প্রসিদ্ধ যেটা রহমত আল্লাহ রহমত বর্ষন করেন আর ফেরিস রহমতের দোয়া করে সুতরাং তোমরা কি করো সাল্লু আল ইহেব সলা পেশ করো মানে রহমতের দোয়া করো আল্লাহ সাল্লাহ আলম্মদ আল্লাহ বারেক আল মহম্মদ রহমতের বরকতের দোয়া করছেন ও সাল্লিম এবং যথাযথ সালাম পেশ করো তাহলে দুটো হুকুম সলাৎ এবং সালাম পেশ করো সুতরাং কাজ করেছেন এবং কাজের হবে। শাহাদ শুধু মৌখিক শাহাদাত না সাক্ষী দুনিয়ার সাক্ষীর ক্ষেত্রে অনেক সময় মানুষ চাপের মুখে অথবা প্রলোভনে অন্তরে বিশ্বাস কিন্তু মুখে সাক্ষী দিচ্ছে এই সাক্ষী নাজাত। দিতে পারবেন না যেই সাক্ষী অন্তর থেকে যা অন্তর বিশ্বাস করেন তা মুখে বলছেন এবং যা মুখে বলছেন বিশ্বাস রাখেন তার বাস্তবায়ন করবেন আপনি এই হচ্ছে আসল সাক্ষ্য প্রদান আল্লাহর তহিদ এর এবং নবী আম্মা বাদ তারপর বলছেন অতপর বাদ মানে অতপর মানে কিসের পর নবী করিমাল্লাম যে চিঠিগুলো লিখতেন ওগুলো তো আম্মাবাদ ব্যবহার করতেন সুতরাং এইরকম প্রথমে কিছু বলে তারপরে কোন কথা শুরু করছেন হয়তো নতুন কথা তখন আমি আমি বক্তব্যে আমরা প্রথম শূন্য পরে নিয়ে আম্মাবাদ অতপর মানে এই যে আল্লাহ প্রশংসা করলাম না বিশাল পেশ করলাম তারপরে আমার কিছু কথা আছে অথপর জি আম্মা বা জি অত আসল বিষয় বস্তুটা এখন আছে ফাহা এতে কাদিয়া এ হচ্ছে বিশ্বাস নাজাদ মু যে দল সাহায্যপ্রাপ্ত এলা কেমত কায়েম হওয়া পর্যন্ত কোন দলের কথা বলেছেন দুটো গুণ বলেছেন একটা হচ্ছে ফিরকা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 এটা নাম হয়েছে নবী করিম একটি এবং ইসরাইল ইয়াহুদরা একাত্তর দলে ভাগ হয়েছে নাসারা আলা সিনতাইন ও সব এনাফির কার বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার দলে সৌদি ব্যবহার হয়েছে আর কি ব্যবহার হয়েছে কুল্ল হুম ফিন্নার তেহাত্তর দলের সবগুলি দল যাহার নামে যাবে ইল্লা ওয়াহেদা এই একটি দল ছাড়া এই একটি দল তাহলে যাহার নামে যাবে যাহার নাম থেকে নাজাত পাবে মুক্তি পাবে فرکا دیکھنے لکھن دی کر আপনি একাই উম্মত ছিলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মা একাই গোটা দেশ গোটা বিশ্ব মুশরেক ইন্না ইব্রাহিমা কানা উম্মা নেতা হানিফা হানিফা আলমিয়া কমিল মু তো জামাত মানে বড় দল নয় জামাত মানে হকের ওপর প্রতিষ্ঠিত সালাফেসে নাজিয়া কেন বলা হলো এই জান্নাতি দলকে কারণ বুঝলেন মানুষরা কেন বলা হইল সাহায্যপ্রাপ্ত মানুষরা আলোচনা শুরু করার আগে বলি যে নাজিয়া যে মুক্তিপ্রাপ্ত বা নাজাত্রাপ্ত দল কি সে থেকে নাজাত এই দল পরকালে জাহান্নাম থেকে নাজাদ পাবে নাজাদ প্রাপ্ত আর দুনিয়াতে শির্ক বিদাত থেকে নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত গুমরাহি থেকে নাজাদ প্রাপ্ত নাজাদ থেকে মিনা দলাল গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে জি একদিকে শির্ক বিদাত করছে ধর্মের নামে গোনা করছে একদিকে মানুষ বেদিন হয়ে বেনামাজি বেনামাজি আর বলছে আমি নাকি আর এক হচ্ছে চরমপন্থী মুশরেখ আর বেদাতীদের গুমরাহি এই দুই গুমরাহি থেকে দুনিয়াতে এই ফিরকায় নাজিয়া এই দলটি নাজাদ পাবে ফিরকা নাজিয়া আর আখেরাতে এছাড়াও চাইলে আজ আল্লাহ পরীক্ষা করতে চান তাহলে সেটা আলাদা কথা এই জন্য ভাষ্যকার বলছেন শেখ সহ ফাজিয়া তুই কেন এই দলকে বলা হয়েছে যেই দল নিরাপদ মিনাল হালাকে কে ধ্বংস হওয়া থেকে অসরুর আর অনিষ্ট থেকে দুনিয়ায় এবং আখেরাতে দুনিয়াতেও ধ্বংস হওয়া থেকে যে গুমরাহে গেলো ধ্বংস হয়ে গেল গুমরাহ থেকে শির কার বেদা সবচেয়ে বড় তো ধ্বংস সর্বনাশ ধাজি বেদিন হয়ে যাওয়া হ্যাঁ দুনিয়া আর দুনিয়া আখেরাত বলে কোনো চিন্তা নেই ফরোজ অজেবে নেই হারাম কাবিরা থেকে বাঁচা নেই কিছুই নেই আল্লাহর ভয় নেই এর চাইতে ধ্বংস থেকে এই ফিরকা বেঁচে থাকবে এবং তারা সৌভাগ্য হাসিল করবে আর সাহায্য প্রাপ্ত এই কথাটি করতে নেওয়া হয়েছে এটা বোখারি মুসলিম একটি হাতিস রয়েছে প্রসিদ্ধ হাতি লাল তয় ফাতে আমার ওম্মের একটি দল সর্বদা থাকবে আলাল হাকসুরা সত্যের ওপর জয়ী থাকবে বা সাহায্য প্রাপ্ত মানসুরা এই মানুষরা কোন জায়গায় এই হাদিসে শব্দই এসেছে সর্বদা একটি দল সারা পৃথিবীতে গুমরাহ যদি ছেয়ে যায় এই মতে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে না ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে দুটা চারটা করে খাটি মুসলিম থাকবে এবং প্রত্যেক দেশে থাকবে প্রত্যেক দেশে থাকবে সহিদল লোক মানে শুধু আরো বাংলাদেশও গ্রামে গ্রামে ভারতেও নেপালে খুঁজে পাবেন আপনি আছে কোথাও আছে ভবিষ্যৎ মানি নবীক আমার একটি দল তাইফা দলকে বলা হয় হ্যাঁ গুমরা তুলনায় পথভ্রষ্টদের তুলনায় ছোট আমারও মতের একটি দল আলাল হাকে মানুষেরা সত্যের ওপর সাহায্য প্রাপ্ত থাকবে বা বিজয়ী থাকবে। রহমান বাহমান যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে অসহায় সাহায্য করবে না একা ছেড়ে দিবে আপনাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না বাড়তেই থাকবে হাত্তাই আছি আমর আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত আল্লাহর নির্দেশ অর্থাৎ কেমত আসা পর্যন্ত একেবারে কেয়ামত না কারণ একেবারে কেয়ামত পর্যন্ত মমিন বেঁচে থাকবে না সে হাদিস আলা সেরার ইকৃষ্ট মানুষদের উপর কেয়ামত কায়েম হবে কেয়ামতের যে ভয়াবহতা কোন মমিন সামান্য ইমান যদি থাকে রক্ষা কোন রকমকে ইমান রক্ষা করেছে তার উপর কেমত কায়েম না ইমান রক্ষা করার মানে এই নাজিবেন ইমান ভঙ্গ করেছে জাতিতে যাদের ইমান রক্ষা করে আছে কিছুটা তাদের উপর ক্যামদ হবে না ইমর একটি হাদিস রয়েছে দেখছি খুব আরামদায়ক বাতাস প্রবাহিত হবে আর তাতে প্রত্যেক মমিনের রুহ গুলো কবজ হয়ে যাবে ইন্তেকাল করবে আর তারপরে শুধু কাফের ইমান থেকে বোঝানো সেটা হচ্ছে আমর উল্লাহ হি মুসলিমের বলছেন সোহেব মুসলিম হাদিস রয়েছে একবারে নিকৃষ্ট মানুষদের ওপর কিয়ম কায়ম হবে আল্লাহ আমরা বলি না যে এ এলাকাতে আল্লাহর নাম লেক নেই তার মানে কি আল্লাহ আল্লাহ বল এলাকায় কোনো নামাজির লোক নাই এলাকায় কোন দিনদার লোক নেই আল্লাহকে ভয় করার লোক নাই ঠিক না জি করে হূর্তে এক বাতাস পাঠাবে সুগন্ধি হবে মিরগুন সুগন্ধি আতরের মত সবচেয়ে মূল্যবান আর নরম হবে রেশনের মতো ফালা তুক আহাদানো যারা যার অন্তরে অনুপরিমানিমান কি আছে অথবা পিপিলিকা পরিমাণ অনুতো নাই আজকাল সায়েন্সের যুগ আসলো কিন্তু নব যুগ ছিল না তো যার রাহ বলা ক্ষুদ্র পিপিলিকা বোঝানো হয়েছে ক্ষুদ্র পিপিলিকা সমানো যদি ইমান থেকে থাকি তাহলে তারও কবজ করে নিবে এই হাওয়া সোমাই আবকা সেরার তারপরে জঘন্য লোকেরা নিকৃষ্ট লোকেরা শুধু অবশিষ্ট থেকে যাবে তাদের কেমত হবে একেবারে সরিষা পরিমাণ অথবা দানা পরিমাণ ইমান মানে এই নাই যে জাতি মুসলমান হইলে শুধু ওর সরিষা পরিমাণ ইমান আছে না ইমান ভঙ্গ হয়ে গেলে জিরো একবারে তাই না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 ইমান ভঙ্গের মেলা যে কারণগুলি রয়েছে তার মধ্যে রাখতে হবে আপনার ইমান ভঙ্গ করে দিচ্ছে পরিমাণ ওদের ওপর কেমন কাজ হবে নাজাদ প্রাপ্ত দল বা সাহায্যপ্রাপ্ত দল তাদের নাম হচ্ছে আহলি সন্ন্যতাল জামাহ বা জামা সেই দল হচ্ছে জামা আর তারা হচ্ছে জামাতওয়ালা কেন হয়েছে এই জন্য বলা হয়েছে বলছেন যে সন্না হচ্ছে সেই আদর্শ রসুর উল্লা সাল্লাহ ছিলেন তার জীবন তার কথার ক্ষেত্রে তার কর্মের ক্ষেত্রে এবং তার অনুমোদনের ক্ষেত্রে অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা কাজ অনুমোদন যারা মেনে চলে এর হচ্ছে আহলুসালা সুন্না হচ্ছে কথা কাজ অনুমোদন তিনি নীরব থেকেছেন তার মানে অনুমতি পারমিশন পেয়েছেন তো এই এগুলি কে বলা হয় সন্না আর এগুলো যারা ফলো করে তাদেরকে কি বলা হয় আহলুসন্না হচ্ছে যারা তাহলে সোনা তারা নবীর আদর্শের উপর না যেমন কাদরিয়া মুরজিয়া জাহামিয়া রকম রাফেজা শিয়া খারিজি খারি চরমপন্থীরা এই রকম বহু দল ওপল আশা এরা মাতুরি আপনারা জামাত এখানে হাজির হয়েছেন জামা এটা আল ফিরকাল মুস্তাম এখানে জামা মানে কোরআনে বাহাদিসের আলোকে বা এখানে प्रमाणित कुरान सन्ना द्वारा प्रमाणित सत्य दिन एकमत होम जम प्रथम सारे লোক কারা সাহাবাই কিরম তার সাহবাই কেরম তান এবং যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে যদিও তাদের সংখ্যা কম হোক না কেন কামাকালিন মসুদ্দিন বলেন আল জামাত মা ওয়াফাক আল হাক্তা বলা হয় যারা সত্যের অনুকূলে থাকে সত্যের পক্ষে থাকলে জমাত তুমি হচ্ছ তখন জামাত যখন তুমি সত্যের সাথে আছো আহলে সতল জামাতের আকিদা কিমান এখানে ইমানের ছয়টি স্তম্ভ উল্লেখ করেছেন এই দিয়ে শুরু করেছেন পাঁচটি আরেকটি আয়াতে তুগির কথাটি আর যে হাদিস টি জিবাই হাদিস বলে প্রসিদ্ধ হাদিস মুসলিম তাতে এই ছয়টির কথা উল্লেখিত হয়েছে আল্লাহর প্রতি ইমান তার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 আখেরাত বলে যে পুনরুত্থান হবে বিচার দিবস বলে সেই জন্য ও তো আছে নেই ওরও নেই লিন অথবা সিজিনে আছে তার আখেরাত শুরু হয়েছে মতের সাথে আর দুনিয়ার দুনিয়ার বিধিবিধান তার ক্ষেত্রে প্রযোজ্য না তাকে আজাব হচ্ছে खे विचार ना दिवस जे दिन सबा कबर तक उठबल मृत्युरु कर लेखक आखिर हाथ बहु स्तर रही হেসা দাড়ি পাল্লা ওজন নেকি গুনার ওজন তারপরে পুল পার হওয়া তারপরে শেষ হচ্ছে জান্নাত অথবা বল জাহাতি রেহি ওসার রেহি এবং ভালো মন্দত্তকদের প্রতি ইমান বিশ্বাস করা এই ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ এই ছয়টি স্তম্ভ সম্পর্কে ইনশা আল্লাহ তাহলে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব এতটুকু সংক্ষেপে যেন বিশ্বাস করে একজন লোকের মুসলিম হওয়ার জন্য আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান যদি মনে হয় এতটাই বাস তাহলে আপনি মুসলিম হতে পারেন আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন আল্লাহর শরীগ বিশ্বাস করেন বহুত্ববাদীরা কি বিশ্বাস করেন আল্লাহকে হিন্দুরা বলছে অপর আলো বলছে না বলছে না ঠিক না কিন্তু আর মুসলিম হওয়া যাবে তাহলে আল্লাহর প্রতি ইমানটাকে ভালো করে বুঝতে হবে প্রতি মানের চারটা দিক রয়েছে কে বলতে পারেন আগামী সপ্তাহে আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ করার জন্য চারটা দিক রয়েছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস প্রতি এক নম্বরে তহিদের রবুবিয় রবি সুরক্ষা তহীদের রবুবিয় হ্যাঁ তহিদুল আসমাজ এই চারটি দিক আপনার আল্লাহ সম্পর্কে যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর প্রতি ইমানদার হইলেন ইনশাগে আলোচনা হব সময় শেষ হয়ে গেছে ও সিয়ান মোহাম্মদালা আলী চুনা